আল্লা গুরুত্বপূর্ণ আল্লাহর জিকিরের জন্য আল্লাহাক মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন নবী সালাম যেই পদ্ধতিতে জিকির করেছেন ওই পদ্ধতির বাহিরে যদি জিকির করা হয় ওই জিকির ও সুন্নতের এতে বা হবে না মানে খালি জিকির করলেই না। জিকিরের পদ্ধতিটাও অনুসরণ করতে হবে না হয় না বা অনুসরণ হবে না নবী সাল্লাহ সাল্লাম জিকির করেছেন একা একা লেসানি জিকির হবে একা একা জামাতবদ্ধ না তাহলে যখনই আমরা জামাতবদ্ধ জিকির করা শুরু করব। তখন নবী সাল্লাহ সাল্লামের শূন্যতের এত্তে বা হবে না सुन्नत नबी सल्लम सुन्नतबा होते हम प्रत्येक इबादत धरणर दिक मिलते हम যদি কাইফিয়াতের বাহিরে যায় সেটা নবী সাল্লা ইসলামের সুন্নতের হবে না আট নম্বরে যেটা মিলতে হবে সেটা হলান মানে স্থান হজের জন্য আল্লাহ রসুল সাল্লা নির্ধারণ করেছেন আরাফাতের ময়দান নবী বলেছেন আল্লাহ আরাফা আরাফা হইল হজ এখন আমরা যদি আরজদালি পায়ে গিয়ে বসে থাকি গিয়ে বসে থাকি থাকি। অথবা বাংলাদেশে একটা ময়দান বানায়নি যেখানে গিয়ে সবাই হজ করি হজ হবে কেন হবে না ওই জায়গায় জায়গায় মিলে নাই মাকানে মাকানে মিলে নাই নবী সাল্লা যে জায়গা দেখাইছেন সেই জায়গার সাথে মিলে নাই আরেকটা জিনিস হবে, সময় সময় মিলতে হবে যেমন হজের জন্য নবী মাসের নয় তারিখ সূর্য পশ্চিম আকাশে ডলে পড়ার পর থেকে সূর্য অস্ত পর্যন্ত ওই দিন আরাফাতের ময়দানে প্রচন্ড ভিড় মানুষ আর মানুষ লক্ষ লক্ষ মানুষ এখন কিন্তু আরাফাতের ময়দান খালি পড়ে আছে ওই দিনে তো কষ্ট টয়লেটের মধ্যে দশজন পনেরো জন বিশ জন লাইন দইতে হয় এখন একেবারে খালি চলে এই সুযোগে আমরা ভস্টা করি চলে আসি আরামে আমি করি চলে আসি চলেন সবাই আমরা আর ময়দানে এক মাস থাকি আসি তিরিশ দিন আর থাকি। থাকি হজ হবে কেন হবে না যেই সময়টা হজের জন্য নির্ধারণ করেছেন ওই সময়ের সাথে মিলে নাই সময়ের বা হয় নাই এই জিনিসগুলোর অনুসরণ করলে এটার নাম হয় এত্তেপাত তাহলে আমরা বুঝতে পারলাম এত্তাবা কাকে বলে এবার আসি আমরা দুটা জিনিস সংক্ষেপে আলোচনা করে শেষ করবো একটা হলো লাভটা কি আরেকটা হলো এত্তে না করলে সুন্নতের সাথে বেআবী করলে অসুবিধে সুন্নতের এত্তে করলে লাভ হলো এক নম্বর লাভ এক নম্বর লাভ হলো আল্লাহ রবুল আলমিনাকে মহব্বত করবেন সুহান আল্লাহ সুন্নতের এত্তবা করলে এক নম্বর লাভ এক নম্বর পুরস্কার আল্লাহ রব্লা আলমিন আমাকে মহব্বত করবেন ভালোবাসবেন আল্লাহ যদি এর থেকে বড় পাওয়া আমার আর কি আল্লাহ রব্বুল্লাহ আলমিন ভালোবাসবেন আমাকে তাহলে আল্লাহর সাথে আমার ভালোবাসা গড়ে উঠবে আল্লাহর সাথে আমার মহব্বতের সম্পর্ক গড়ে উঠবে এটার একমাত্র মাধ্যম হলো সুন্নতের এত্তেবা কারণ আল্লাহ বলে আল্লাহ রবিন তোমাদেরকে মহব্বত করবেন সুহান আল্লাহ তাহলে আল্লাহ যদি মহব্বত করেন ওই লোক আল্লাহর অলি হয়ে যায় তাহলে আল্লাহর মোহব্বত ছাড়া কোন লোক আল্লাহর অলি হতে পারে मर लक्षाधिक सहबाई कराम जरा सकले आल्लामी सकल सहबाई कराम जम्न सनत पाव सार्टिफिकली একশো নম্বর কোন সবাই ব্যাপারে শুনছেন যে উনি কাপড় সপট খুলে আল্লাহর অলি হয়ে গেছে এরকম শুনছেন তাহলে বোঝা গেল যে সুন্নতের বাহিরে গিয়ে কোন ব্যক্তি আল্লাহর ওলি হইতে পারে যদি কেউ বিশ্বাস করে সুন্নতের বাহিরে গিয়ে কার ভিতরে কি আছে কেউ বলতে পারে না আল্লাহর হয়ে যেতে পারে এই লোকের ইমানে থাকবে না যিনি বিশ্বাস করবে যে আরে মিয়া কার আছে কেউ বলতে পারে না তাহলে এই লোকের ইমানে থাকবে না অনেক আল্লাহরী বাংলাদেশে দেখা যায় নামাজ পড়ে না নামাজ ছাড়া বাংলাদেশে আল্লাহর অলি আছে দেখছেন কিনা তারপরে চুল কতগুলা জট হয়ে আছে দাড়ি কতগুলো জট হয়ে আছে শরীরের থেকে ময়লা দুর্গন্ধ বের হচ্ছে গাঁজা খায় গাঁজা গন্ত বের হচ্ছে তাও নাকি আল্লাহর এরকম আল্লাহরি দেখছেন না তাহলে যদি কেউ এদেরকে আল্লাহর এদের ইমাম থাকবে না অলি হইতে পারে না আল্লাহর ওলি হওয়ার এক নম্বর শর্তই হল এত্তেবা অচ্ছন্ন এজন্য ইমাম সাহাফি রহমতুল্লাহ বলছেন এই যা তোমার রাজলা আল্লাহর মনে করিও না কারণ এই রকম অলৌকিক অস্বাভাবিক কর্মকান্ড দাঁত জালের বেশি জমিনে আর কেউ পারবে না দাঁত এমন এমন অস্বাভাবিক কর্মকাণ্ড দেখাবে যারা অস্বাভাবিক কর্মকাণ্ডকে কে কারামত মনে করে বুজুর্গি মনে করে তারা মনে করবে আল্লাহ দেখো বাগদাদের থেকে কত বড় আল্লাহর আলী বলেন এরকম অস্বাভাবিক কর্মকাণ্ড দেখলে এটাকে আল্লাহর অলি মনে করিও না যতক্ষণ না ওই মানুষটার ভিতরে ততক্ষণ তাকে তোমরা বিশ্বাস করিও না আল্লাহর মহব্বত পাওয়ার শর্ত হইল কি সুন্নতের এত্তেবা সুন্নত থাকতে হবে পরিপূর্ণ রূপে। জন্য যুগে যুগে সমস্ত আইমায় রহমতুল্লা বলেন তোমাদের উপরে তোমাদেরকে সাবধান করে দিচ্ছি খবরদার আল্লাহর দিনের ব্যাপারে নিজের খেয়াল খুশি মতো বলিও না তোমরা সুন্নতের অনুসরণ করবা ফমান যদি কেউ সুন্নত থেকে বের হয়ে যায় সে হয়ে যাবে ইমাম আবুানীপা রহমতালের বক্তব্য জিজ্ঞাসা করা হলো যে কোন কথা যদি নবী সাল ইসলামের সুন্নতের সাথে হাদিসের সাথে আপনার কথা না মিলে আমরা তখন কি করবো ইমাম আবুহ নিপা রহমতুল্লাহ বলেন উত্তুকু কাউলি যদি আমার সাল্লাহামের কথা কথাকে গ্রহণ করো সোহান এইভাবে সমস্ত আইমাইকার যুগে যুগে দুনিয়ার মানুষকে সুন্নতের এত্তেবার দিকে নির্দেশনা করেছে